in uh -huh. قالات وكتب وما هنا لله رب العالمين لا تركنا وضينا الذي امرتو وان هو وقال رسول الله صلى الله عليه وسلم إذا قطب عليكم الحاج فسلموا عليه وصافحوهم وقولوا لهم ليستغفروا لكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم গার মুখতারাম আল্লাহ তালা যাদেরকে তৌকিদ দান করেছিলেন আল্লাহ ইসলামের একটা স্তম্ভ আজ এই গুরুত্বপূর্ণ আলদানকে আদায় করা দান করেছিলেন আলহামদুলিল্লাহ তারা এই দায়িত্ব থেকে ভারে হয়ে গেছেন অনেকে দেখে ফিরে এসেছেন থাকতেছেন আর পরে মদিনা শরীফ চলে গেছে তারা সেখানে মদিনাতে থাকবেন নদী পার্কে সল্লামের দরবারে তারা পেশ করবেন এরপরে তারাও দেশে ফিরবেন এই আজির সাহেবান জল যখন দেশে ফিরবেন তখন তাদের ব্যাপারে আমাদের কি করণীয় আমাদের জন্য তাদের কি করণীয় एवं अपन घर जेहारा फिर आसार पर तरह चल चलन चलन कमल होता है यही सम्पर् आज के किस मुक्तार कथा आरोप करते चाहिए इसलम प्रत्येक जगह विधान रेखे জীবনের কোন ধাপ খালি রাখে নাই এই স্থান সম্পর্কে ইসলাম কিছু বলে নাই যেখানে আমরা আজাদ স্বাধীন আমরা মন একটা কিছু করতে পারব এমন কোন সুযোগ মুসলমানদের জন্য নেই যেটা হলে মুসলমানদের সম্পর্কে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুভি बोबेल दुनिया का जेलखाना जाना दुनिया कालर प्रत्येक चाहिदा पूरण करा देश की दीजे जामना बातना को সবচেয়ে পূরণ করতে পারে দুনিয়াতে যোগ্য সাহস করার জন্য অবস্থা তার যা জায় বুঝতে হচ্ছে কারো নিশ্চিত তার অধিকার নেই করে দে টাকার দরে पूरे मैदान के जब जिज्ञासा तुम्हारा दुनिया से कपोजिट थी तीनों से एक हजार कपोज आगे তো বারশো বছর ছিল তো সত্তর বছর ছিল কিন্তু জাহান্ন দেখা পড়ে এখন জাহান্ন দেখার পরে এক হাজার বছর যে দুনিয়াতে ছিল বছর ছিল ভুলে যাবে কঠোর খেয়ে বলবে কঠোর খেয়ে বলবে কেন তো পয়ে ঘন্টা পা আমরা তো পায়ের পয়া দেখি দুনিয়াকে ছিলাম এগারো বছরও ছিল পাঁচশো বছরও ছিল একশো বছরও ছিল তাহলে জাহান ভাবে দৃষ্টি দেখা সব ভুলে এখানে যে বন বিলাস আনন্দ ফুটি হ্যাঁ এই उदाज बताखाना जेलान जरा थे कैदिन तर स्वाधीनता नहीं पुलिस आज जेल में उपस्थित কোন স্বাধীনতা নেই তো বুঝার জন্য কমা হয়েছে তোমাদের জিন্দিকে এরকম তোমাদের কোন তুমি রয়ে গেছে তুমি তুমি মনে করতে নেই আমি আমার মন্ত্রণ তুমি মনে করতে পারো ওরা আগের কেন তোমার মহলার মধ্যে কিভাবে করতে হবে মহলার তোমাকে আস্থাপন প্রকাশ তোমার এই এত বড় জগৎকে সাজিয়েছে তোমার সাথে তোমার থেকে কি আল্লা তারা বলে যখন আমার স্বাধীনতা এই টাকা তো যায় কোথায় গোটে দেখা যাচ্ছে দেখলে খুব আনন্দ লাগে দেখ আনন্দ তো তো হাজার আগুন একটা উদ্দেশ্যে চলতেছেন এই উদ্দেশ্যে চলা যায় একটা জিনিস চিন্তা করতেছেন ওই জিনিসকে চিন্তা করা যায় না কিনা থেকে জায়গায় আল্লাহ তারা বিধান দিয়ে রেখেছে এই বিধানকে মানবে সে নিয়ম আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছিলেন ও উদ্দেশ্যে সে কামিয়াব আল্লাহ কুলের বলেছিলেন আমার উদ্দেশ্যে আমার দক্ষত্বের জন্য আমার ইবাদের জন্য আমার গোলামের জন্য সৃষ্টি করেছে আর গোটা পৃথিবীকে তাদের ক্ষেত মতো সৃষ্টি করেছে সব তাদের সাথে যে নিঃশান আর যে নিঃশান আল্লাহর গোলাম আল্লাহর গোলাম গোলামের দায়িত্ব পঞ্চাশটা মানুষ করছি এটা জেনে গোলামের ফল গোলাম পত্তি করা যাবে মনির পক্ষ থেকে কিনে নেবেন এটা কিন্তু বলা যাবে না আমাদের ব্যাখ্যা বলেন দিয়ে এটা কিনলে কিলা। না কিনলে কি বলেন এই কথা আমরা নিজেরা ভুলে যাই আমরাও তো কারো গোলাম তুমি পালস কেন নিজেরা নিজেকে খাওয়া দিচ্ছে না শরীরের সত্যি আল্লাহ নিয়ে রাখছে এখন নিয়ে যায় আল্লাহ নিয়ে যায় সব কমপ্লিটকালি খতম হয়ে যায় তারপরে গিয়ে আমরা যা করতেছি পয়সা রোজগার করলো পয়সা খাই খানা খানা তো আল্লাহ উৎপন্ন করে এখানে তো আপনার আমার ঘরে দখল তোরা আল্লাহ আল্লাহ করতে আমার বন্ধারা পতাকা বেরোত লি দল রেলে উৎপন্ন করো না আমি উৎপন্ন করি তুমি তো ধান কথায় আস ধানটা ব্যবস্থা অংশ কে করে একটা ধানের একটা গাছ তার গোড়া দিয়ে আর ফাঁকা কে বের একটা ধানের থেকে সাত ধার কে করে ियर तैरिशियर तैयारी खाओ तुम्हें धान तैयार करते बो को क्षमता आम सृष्टि करना आल्ला जमीन देखा खाए तो हमारे शक्ति हाथ आल्लाह তার বড় কিন্তু কোনো দিন বাড়ি হওয়া শক্তি আছে তো সেই শক্তি আমি করতে পারব হ্যাঁ তো তৈরি করতে পারবে হ্যাঁ তো আল্লাহ উৎপন্ন করব পানি খেলবেন পানি তো এই পর্বত থেকে विश्वास तो अल्लाह दे तुम्हारे उद्देश्य আমি কিছু করছি এটা জানা ওই অনুযায়ী জানা পালা তাদের স্বাধীনতা কোথায় স্বাধীনতা কোথায় প্রত্যেকটা জায়গায় গোলামি কি আছে আল্লাহ বাসন্ত বিধান কি আছে জানা শব্দ আয় অন্য মমিরার জান মালকে জানলা বিনিময়ে খরিদ করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ খরিদ করে দিয়েছেন আপনি তো খরচ করতেন মহানের পাওয়া যায় তখন আপনি আপনার যান মানকে আসলে আপনার নাম আল্লাহ কিছুক্ষণ শুধু গড়ে লিখে যান আপনার আপনি সৃষ্টি করেন আপনার আপনার বাপ মায়ের করে তারা সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করে তাহলে এক থেকে এর একটা সুন্দর ধারণ যার ভিতরে হাজার রকমের জয়েন্ট হাজার রকমের সেরা উপর সেরা হাজার রকমের অটোমেটিক অটোমেটিক কিন্তু তো তো তারা কিভাবে তৈরি করলেন কিভাবে ব্যবস্থাকে তৈরি করলেন এই একপোটাল আবার পানির মধ্যে এত কারু রাজ্যের ভিতরে রেখে দিচ্ছে আর বলি হেসিক হয়ে গেছে হাড্ডিগুলো কিভাবে বসেছে একটা করে গেছে আর কলাকায় গেছে একটু ধরে গেছে এখান থেকে রক্তিষ্ঠে কিভাবে সংস্কারিত কিভাবে হাওয়াটা সারা শরীরে কিভাবে পানিটা সব জায়গায় সব জায়গায় মেকিন তলতেছে আর তো আমরা দেখা করতে পারেন কতটুকু এখানে করছে হাঁটুর মধ্যে কতটুকু পিঠ করতো এটা হাঁটুর মালা দেখেন না বাংলা তো হবে না মনে হয় আল্লাহ দেখেন একটা মালা বদে কয় টাকা লাগছে আর অনেকে মনে করেন আল্লাহ টাকা আমাদের কোনো দেওয়া দেয় আল্লাহ তোমার একটা হাতু দাম কত চোখের দাম কত তোমারটা একটা দাম কত তুই এটা এটা করোনা তোমার ভিতরে কত কোটি টাকার তো বলতেছিলাম এটা আসলে আমাদের না আল্লাহ করছেন কিন্তু আল্লাহ কিছুক্ষণ ধরে নিচ্ছেন যে এটা এখন তোমরা যদি জান চাও এগুলো আমাকে দিয়ে দেওয়া করার জন্য আমাদের ধরে না আপনি ছেলেকে একটা করেছিলেন ছেলে মালিক হয়ে আমার আবার আপু আমার যাও ছেলেকে প্রস্তুত করার জন্য তার ভিতরে দেওয়ার যোগ্যতা পয়দা হয় ছোটখাটো বোকটা তোমার সাথে আছে না ছেলেবে বসতে হয় ছোটবেল থেকে আল্লাহ বানাইতে হয় ছেলে জুতা বাপে বললে আমার তো দেওয়ার আল্লাহ না পারবে কেউ তুই আল্লাহর দাও চাইলে আল্লাহ আল্লাহ আমি তোমার আল্লাহ দিতে হবে আমি তুই জামা ঠিক আছে তুই আল্লাহর তা আল্লাহ যখন মন্ত্রী করবেন সেখানে করবেন তা আল্লাহ আমাকে দিবেন আমি তোমাকে এই শুনতে শুনতে তার দেওয়ার বসে যাবে বাইরের কোনো ক্ষমতা নেই বাসারও কোনো ক্ষমতা নেই চেয়ারম্যান সাহেবের কোনো ক্ষমতা নেই মন্ত্রী সাহেবের কোনো ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ ইন্দানি না আল্লাহ তোমার বলে দিচ্ছেন সমস্ত ক্ষমতা পাবি আমি না লাগি কার কোন ক্ষমতা যার হচ্ছে আমি জুতা জুতার বালা দিয়ে আমি প্রেসিডেন্টের কুস্তিতে বসাই তারা দুই আছে আমি বেহ করে দিতে পারি আমি মামলা আমার এই ক্ষমতা কতখান থেকে তার বেমার আমার বাপের কোন ক্ষমতা নেই আল্লাই না দিবে আল্লাই না দিলে আমার বাপা দিতে পারবে না দিতে পারবে না কেউ বলবেন এইভাবে গড়ে উঠছেন এই প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে বাবা প্রত্যেকটা বাচ্চা ইসলাম জন্মগ্রহণ করে সীতা মাতা কাউকে খ্রিস্টান বানায় কাউকে অঙ্গেজ পূজব বানায় কাউকে মুসলিম বানায় কাউকে মুসলমান বানায় ও তো জেনা করেছিলেন যে আগে নিয়ে গেছে গেছে কিন্তু বার্লেন হওয়ার পরে যেহেতু আল্লাহ তালা করতেছে আকল দিছে এখন দিচ্ছে সেটু গবেষণা করে আবার তাকে হ্যাঁ যার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নেই তিনি আকল দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করতে এই না বালেন অবস্থায় আপনার কি করল এটা বড় কথা না বালেন হওয়ার পরে সে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য কোন গবেষণা করছে কিনা এটা তার কোনো খরচ এইটা না এখন কোন বিধর্মীরা নাজাজ পাবে না ইসলাম আসার পরে সব ধর্ম বাসিল হয়ে গেছে যত সুন্দর করে ওইগুলো মানা হোক না কেন কাবল করা হোক না কেন নাজাজ হবে না নাজাজ নেই ওর মধ্যে নাজাজটা এখন ইসলামের মধ্যে আল্লা আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে আপনি ছেলে কিন্তু আপনি দিলেন আপনি তো আপনি আসছেন ছেলের হাতে দিলেন আবার আপনি চাইছেন আসছেন কিন্তু আপনি আপনি চাইছেন একটা বোঝানো করবো কথা সহজ করার পর আপনি আনলেন আবার ধরে দিলেন যেটা ছেলে হয়ে গেল আবার আপনি তাকে দেওয়ার অভাব গড়ার জন্য কিছু অটোমেটিক হয় নাকি অটোমেটিক যারা হয় না গলমটা কোন ফজলি আবার অটোমেটিক অনেক করে লাগাইছেন এমনি হবে আঘাতটা করবে না কোন হাত দিন হার দিন অটোমেটিক হবে আপনি শিখায় না দুটা আগে বাই দিতে কোনটা করতে হবে মেহনতার আল্লাহ মসজিদ ওটা আছে এখন থেকে তৈরি করতে হবে তাকে ডানের অভ্যাস করার জন্য গরিবদেরকে দেওয়ার অভ্যাস জন্য একটু করা তার মধ্যে অভ্যাস পাওয়া যায় আমার বলতে আমাদের আমার থেকে জানিয়ে আল্লাহকে দিয়ে দেওয়ার অর্থ কি মানে এখানে সময় আমার হায়ার যেহেতু আল্লাহ এই যে কলেমা করে আল্লাহর সাথে ব্যর্থ করলে তোমরা গান মাল আল্লাহকে দিয়ে দিলে আল্লাহ তোমাদের জান্ বরাদ্দ করে দিল এই যে ব্যথা কেনটা করলে এই ব্যবসা কেনার হয়ে গেল সবচেয়ে বড় গামী আল্লা মনেছেন এই যে ব্যবসা কেনা হয়ে গেল সব কী রেগে হ্যাঁ ব্রিটিশ পক্ষ আছে পাকিস্তান আছে বাংলাদেশও আছে দুপুরে অর্ডার লেখা আছে তোর লেখা আছে কোরআনেও লেখা আছে দেখেন না এই জন্য আলাদা আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যেন উদ্রবন হয়ে তোমাদেরকে ঘোষণা দিতে হবে وَمَحْيَا يَا, يَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْآلَمِينَ ايه كوشه رحيسي رحبه عرام نمار عمار قرباني عمار حلاس عمار موت الله جنة سميسو الله جنة براندو كريسة قل إن صلاتي اشتامر نبات ونسوفي বুঝতে পারে কুর্বানি আমার কুরবানি অয়া আমার দেশে থাকা অনাবাদী আমার মৃত্যু পরম্পরাঞ্জিগারের জন্য তিনি সারা বিশ্বের প্রতিপালক সার্জনে সব আমি অন্য মানুষজন একটা গুরুত্ব আমরা দেখা দিব না তার দেখা নামে দেওয়া সেটা নতুনের অধিকার ছিল জাকাত নিয়ে দেওয়া করছেন সাল্লা আল্লাহিস আপনি তাদের সলাকের কোয়া করেন রাহবাসের কোয়া করেন কারণ আপনি এখন হুদ্যোগ নেই রাহবাসের কোয়াকে আসলে তো হুদ্যোগ নেই যিনি খলিফা মুসলিমই ভাবেন তিনি তো হুজুরের জায়গায় তোমার ব্যাপার দিয়ে তোমার জন করবেন তারা দিতে হাউস বল যে এখন তো করা হোক আমাদের অবস্থান একটু মজবুত হোক পরে দেখা যাবে এখন এদের বিরুদ্ধে যুদ্ধ দরকার নেই এখন অধিকদের দুই জায়গায় নৌবাস দাবি করছে এদের সাথে আমার এদের সাথে এত জায়গায় যুদ্ধ লাগে না কিন্তু কামের সময় আমার প্রত্যাহার পুরো হাউজ একদিকে যে এদের বিরুদ্ধে এখন করার দরকার নেই বড় হাউস এত বড় সব এত বড় উঠেছিলেন ইসলামে এইরকম হ্যাঁ বুঝলেন বুঝলেন বলেন তার কোন নেই তা পুরুষ দুটো হয়ে গেল এবং বললেন যে আইন আল্লাহ একটা বিধান নিতে যাবে আমি আলু বকর যেটা থাকো এরকম হায়াটা দরকার নেই আমার ইসলামের বিধান নিতে দেখার দেওয়া ইসলামের বিধান হবে এই এইখান থেকে গরিবদেরকে দেওয়া হবে বিজুবা থেকে দেওয়া হবে এটিএম থেকে দেওয়া হবে কোন গণতন্ত্র দেশে শিখতে সেখানে আছে কত বরাদ্দ করতে হবে এগুলোর জন্য বরাদ্দ করতে হবে আর গরিব মিষ্টি এরকম বরাদ্দ এটা এক নম্বরে বাজেটের এক নম্বরে এটা আমার হায়াত ইসলামের জন্য আল্লাহ গুলামের জন্য আল্লাহ গুলামে না করতে পারিস আমার হায়াতের দরকার নেই না আমি আগেও বলছি গণতন্ত্রের কোন অবকাশ নেই যদি গণতন্ত্র হয়তো উনার পুরা হাউস খেলে যুদ্ধ না করার পক্ষ মুসলিমের একা যুদ্ধ করার পক্ষে উনি এভাবে করে দিলেন হাউস কি করছে তো ইসলাম শিখা তুমি আমি পয়সা বুঝে আছে তোমার বুঝে আসে ফয়সা নতার তুমি করে এর মনে হয় নাই যে দেখেন আপনার মেজোরিটি কি করল আসামটা আসামটা মানে আপনার বুঝিয়ে আছে মানে মেজোরিটি নেই কোন আমি বুঝি আছি অধিকাংশ রায় হচ্ছে করে কম রায় দশটা নম্বরে একবার মিটিং ডাকে ভটে ভোটামুটি করে দিকে ভোট বেশি হয় না। স্কুল এক পর্যন্ত কারণ হয়নি যে এলাকার ভোট দেন হেডমাস্টার কি হবে সেকেন্ড মাস্টার কে হবে হার্ট মাস্টার কি হবে তারা কি বলেন কি কিনু পাবলিক এমন একটা বাজে তন্ত্র এটা ফ্যামিলি এটা প্রায় যায় না এটা ব্যস্ত কিছু কিছু মারুষে থাকবে এবং সে দাম গুলো বেকার দাম দিয়ে চলে আল্লাহ আল্লাহ হুকুম পূরা করা যায় না আল্লাহ হুকুপ পূরণ করার জন্য চেষ্টা করতে করতে বলে এখানে মরে গেলে কাজে লাগবে তো বলে দেখবো তত একজন ইনাম চিঠি এক একটা হ্যাঁ ইসলামের দাওয়াত হুজুর আলহ সাল পরে এই তরিকা চালু করলেন এর পরে এই তরিকা চালু করলেন একজন দুজন স্বামী পাঠিয়েছেন এক এক বাচ্চা এই কথা বললেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করে আরামে থাকো আসলিম তাসলাম আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো তো তোমার স্নলাম গ্রহণ করতে পারবে না তোমার কারণে দায় দায়িত্ব লোকেরা হাতে করে নিয়ে গেছে হাতে করে নিয়ে গেছে এই কিছু পোস্টাটিতে অনেকে শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে কি কি বলে দিতে আল্লাহ তোমার চাই লিখছি ওই লক্ষ দিতে কিছু দিনে খন্দ মারক খন্দ মারছে বুক দিয়ে সে খঞ্জর বেড়ে গেছে আর দরদারকে রক্ত করতেছে সে রক্ত করে বুকের মধ্যে ঘুরতেন আর বলছেন খুশিল কাপড় দুনিয়া যাতে গো তার মানে কামিয়া কোথায় গেলিয়া তারা পর্যন্ত আসছে এক সেকেন্ডে কলেন বাড়ি বয়ে থাকেন সেখানে থাকে বিশ্বায় তুই যে বেকার বহুটা কোনো কাজে লাগবে না আর কোথাও দিনে রাস্তায় দিচ্ছে দিনে রাস্তায় দিতে বউটা কাজে লাগবে এইটাই বলতে পড়ে গেছেন আল্লাহর জন্য আল্লাহ বিধান করান এদের শিখতে হবে যে ওলামাদের বাইরে যারা আছে তারা টেকনিশিয়ান বানাইতে করবে টেকনিশিয়ান বড় বড় ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ দুনিয়ার পুঁজিবাদী অর্থনীতিবিদ সমাজতন্ত্র অর্থনীতি বানাতে পারবে কিন্তু আল্লাহ যে বান্দা এসেন করে এই বান্দা তারা তৈরি করতে পারবে না এই বামদা তৈরি হলে এর যাদেরকে আল্লাহ না পুরান এনে করছেন এদের ফর যারা আনবে তারা ওই আল্লাহ প্রথম দোকানে হয়ে যাবে ওই টেকনি আসতে হবে ফর আসে দুনিয়া করা যায় দুনিয়াতে কিছু আওয়াম করা যায় নিষেধা দায়ের দল করা নিষেধতা নির্দেশনা ফল হচ্ছে না কিন্তু কথা না তার সাথে মানুষ হয়ে যাবে টেকনি টেকনিশ মানুষ তো মানুষ নয় খালি টেকনিশিয়ান ঘুরে ফেলা হয় ওই টেকনিশিয়ানরা এত দুর্নীতি করবে যে সারা দেশ টক করে আর সেটা কেন কয়েকজন পথার মিল বাড়াইতে হয় এইভাবে তারা ব্যক্তিগত ভাবে লাভবান হবে কিন্তু জাতি তো বন্ধ হয়ে যাবে তারা কাহাটা হ্যাঁ এই সমস্ত ব্যাংক আর হাজার রকম একটা অবৈধ ট্যাঙ্ক বৈধ শিখলে হবে না শিখছে সেটা সব গোবরা হয়ে গেছে হয়ে গেছে ওলামায় সব তাদের কাছ থেকে শুনতে হবে তাদেরকে দেখতে হবে দেখে আমার চিনতে হবে কি আমল এতে লক্ষ হাজি সাপরা সৃষ্টিছে এখন কি আমল সব জায়গাটা আমার আছে এখন কি আমল এখানে আমাদের আমার কাছে বলা আছে তোমরা আগে যাও আগে যাও হাজি সবরা যাওয়ার সময় দোয়া নিয়ে যাবে লোকজনের কাছ থেকে দোয়া নিয়ে যাবে বাচ্চায় যাবে কিন্তু হাত করে যখন আনবে অন্যকে বলে যে তোমরাও যে তাদেরকে সালাম তাদের সাথে এবং তাদেরকে বলো যে আমাদের জন্য আল্লাহ একটু ক্ষমা আমাদের জন্য আল্লাহ একটু ক্ষমা পর্যন্ত ঘরে প্রবেশ না ততক্ষণ পর্যন্ত কত নেই চলছে না তার ঘরে প্রবেশ করা পর্যন্ত তার বা আমাদেরকে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমাকে মানুষ আপনার আস আগে তোমার মহল্লার বস্তিতে ওঠে দুটুল বস্তির পড়ো এই সুযোগে তোমার বন্ধু বান্ধবকে বেয়া করে গেল ঘরে তোমার কি করতে পারলো দোয়া নিতে আমাদেরকে আগে দিতে বলা হয়েছে এবং তাদেরকে আমাদের দোয়া করেন হাত তোলেন আল্লাহ আমাদের সকল নিজের মাফ করেন হাত তুলবে এমনি বলেন আল্লাহ যারা কষ্ট করে আসছে হ্যাঁ আমি তোমার ঘরে দেয়ার করে আসছি এই সুবাদ সকলকে না করে দেবে আল্লাহ কবুল কবুল বলেনা করা আমরা পুরুষ পারি পুরুষ নিয়ে তাদের সাথে সালাম করবো মুক্ত করবো এবং তাদেরকে বলবো আমাদের জন্য একটু একটু করেন আল্লাহ যাতে না আর তাদেরকে বড় দায়িত্ব তার আগে হজে আগে তার চালতল যা ছিল এখন দৃষ্টি করে তার চালতল উন্নত বাড়ানায় মৃত্যু কোন ঘনায় মৃত্যু থাকতে পারবে না তার চেহারা আল্লাহর হাতিলের চেহারা হতে হতে এখন যদি সে খোলা তার চেহারাটা ওজন ব্যস্ত হয় তার কাজকলন শুদ্ধ না হয় ব্যবসায় আগেও দুর্নীতারী করতেছে করতেছে প্রমাণ হবে যে তার হদ্য হয় নাই হদ্য মাকবুল হয় নাই পয়সাটা খরচ করছে হদ্য মামরুল সসিম হয় নাই বকুল হাদ পায় বকুল হাত পাইলে তার জেন্দেগীর ধরন পরিবর্তন হয় এটা হজ প্রকুল হওয়ার আলাদত আল্লাহ থেকে হদ্য দান আমাদেরকে তাদের এই গোয়া বা খরাচার গোয়া আমাদেরকে হাসিল করা প্রস্তিক দান করে দেওয়ান